সালামু আলাইকুম দ্য মুসলিম ক্লাস পডকাস্টের থার্ড এপিসোডে আজকে আমি হোস্ট তানভীর এবং আমার সাথে আছে কোহোস্ট আশিক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডের টপিক হচ্ছে মিউজিক আর আমাদের আজকে গেস্ট হচ্ছে আসিফ আদনান क्लारिफिकेशन दिए रखा भलो है हम पडकस्टे जेहेतुरा कथा अडिओते तो इट ठीक फेसबुक पोस्टर मतन आसने खूब चिंता भावना लिखे गुछे एक पोस्ट दी अनेक समय कथबार्तार क्षेत्र जो होते प्रत्येक क्षेत्र गेस्ट और होस्ट सवार क्षेत्र कथा बोलते गए प्रेजेंटेशन कालना तो मिसिरिंग मिनिंग आसते हो पे बाना तो, तो देर गेस्ट सरि जरा लिसनार जरा सुन भाई बो बोन ते तक एक्सपेक्ट करबो जो मैक्सिमाम बेनिफिट अफ डाउट देवा कथबार्तार क्षेत्र जो भूल हो गुड भलो मिनिंग जाना लाई Uh, कारण जी प्रफेशनल पब्लिक स्पीकर ना सो कथा बारे में तो शुरू कराजिक मिजिक नहीं आज, आ, आज गेस्ट आसिफ अंदर आसिफ अंदन अप्रेल समय लाइफे मिजिक नहीं इनल्वमेंट छोटी आसिफ आदनान के मिजिकेखालेखिर कारण चीनी मोर आसिफ आदनान के मैं चीनी आईडियोलजिकल इश्यू गलत लेखालेखी करार्ज्जन लाइक डेमोक्रेसि सेकुलरिजम आसिमान फेवरेट टपिक मन है मडार्ट right? <laughs> uh, इसलम तो टपि ची इनशालाई सब टपिक कथा बार्ज में कथा बोला जाट आज के स्पेशल टपिका डिफरेंट जिस आलोचना कर इनशाल्ला हमे म्यूजिक तो आशिक की बोलो म्यूजिक नहीं की कथा बोलार প্রথম পর্বে আচ্ছা আমরা যে দেখি কোন একটা হাল কোন একটা নাশ পাই কোন একদিন যদি সুযোগ হয় তাহলে আমরা আসিফ আদনালকে যদি ট্রাই আমাদের এই ফার্স্ট যেই মিউজিকের ব্যাপারে টপিক যখন কথাটা উঠে আসে লাইফে এই যখন আসে তখন ফার্স্ট কথা আসে মিউজিক তো আমরা হুজুর বলে মিউজিক তো ভালো ভালো বলতে আমাদের যে সুকুমার বৃত্তি চর্চা করতে হবে আমাদের চিত্তকে পরিশীলিত করতে হবে পরিশুদ্ধ করতে হবে এগুলো গান ছাড়া কি সম্ভব তো আসলে এই কথাগুলো কখনো ক্লিয়ার করেন না শুদ্ধ পরিচালিত হওয়া বলতে আসলে কি বোঝানো হচ্ছে এটা খুব একটা ক্লিয়ার না এবং আই গেস ওনারা বেসিক্যালি যেটা ওনাদের মানে যেটা বোঝাই চাচ্ছেন সেটা হলো যে এটা হলো শিল্প চর্চার মাধ্যমে মানুষের এটা সম্ভব কোনো একটা পজিটিভ দিক বা মানুষের উন্নত দিক গুলার প্রকাশ হয়তো এটার মাধ্যমে ঘটে বাট ইভেন মানে ওয়েস্টার্ন মধ্যেও অ্যাকচুয়ালি আর্টের উদ্দেশ্য কি এটা নিয়ে অনেক মানে ডিফারেন্সেস অফ ওপিনিয়ন আছে আর এমনি আমরা যদি বাস্তবতা দেখি এম্পেরিক্যাল এভিডেন্স দেখি যত মিউজিশিয়ানস আমরা দেখি বা ইভেন মিউজিক কনসার্ট গুলা বা এরকম মিউজিক ভিডিওজ এখন আমরা যদি দেখি এগুলাকে দেখে কারো আসলে মনে হয় যে এটা খুব মানে শুদ্ধ এবং পরিশীলিত কোনো কিছু এখানে হচ্ছে িক বলতে মনে করো এভাবে অনেকে চিন্তা করে যে ঠিক আছে আমরা মিউজিক তো আমরা খারাপ বলতেছো খারাপ বলতেছো কেন আমরা ভালো লিরিক নিয়ে কথা বলি ভালো লিরিক নিয়ে গান গান বাজনা করি তাহলে একটা সমস্যার কোথায় আচ্ছা সমস্যার কথা হয়ে সেটা একটা ভিন্ন আলোচনা এটা মূল সমস্যা যেটা সেটা হলো যে এটা হারান ইসলামে মিউজিক হারাম এটা হল মূল সমস্যা যারা বলে যে মিউজিকের জন্য তেমন কোনো সমস্যা না এটা খুব ভালো জিনিস তেমন কোন প্রবলেম নাই আমি তাদের জন্য একটা মানে সুন্দর কথা আছে ইডনে মাস্টার যারা তারা সেটা সেজন্য উনি বলছেন যে কোন অঞ্চলে আহ মিউজিক এবং কোরআন একসাথে কোসিস্ট করে না সহাবস্থান করে না তো আমরা যারা মনে করতেছি যে মিউজিক আচ্ছা হোয়াটসঅ্যাপ প্রবলেম যে আমি মিউজিকে শুনি আমি নামাজ পড়ি তার একটা ছোট টেস্ট করতে পারি সেটা হল যে আপনি একটু চেষ্টা করে দেখেন বা আপনি একটু হিসাব করে দেখেন আপনি কয়টা গানের লিরিক আপনার মুখস্থ কয়টা সুর আপনার মুখস্থ আর আপনি একটু চেক করে দেখেন যে কয়টা সুর আপনার মুখস্থ আপনি যখন মানে ইউ আর ডে আপনি যখন নর্মালি কাজকর্ম করতেছেন তখন কি আপনার মাথায় কোরআন এর কথা আসতেছে নাকি আপনার মাথায় কোনো টিউন সো আমার মনে হয় এটা একটা আমি কোরআন সার্চ করে এরকম মনে করো গান শব্দটা পাইনি হবে হ্যাঁ অনেকে বলে যে মিউজিক হারাম এই কথাটা তো কোরআনে নাই এখন এই যে কথাগুলো আমরা আসলে একটা অভিযোগ আসে যে আমরা মোল্লা হুজুর তারা तो आ, जे था था जे थे कि इन जेर इंडिया कुरान बांगला अनुवाद कर लाइंग अनुबाद তারপর আমি দুইটার সাথ তাফসির করলাম নিজের ইচ্ছা মতো একটা ব্যাখ্যা নিলাম তারপর বললাম যে এটা হলো পুরানের অবস্থান বিকজ এরকম যদি আমরা মানে এই অ্যাপ্রোচ যদি হয় তাহলে দুনিয়ার সবাই কোরআন ইউজ করে খ্রিস্টানরা করে ইহুদিরা করে কালিয়ানিরা করে শিয়া করে আহ এই যে নুসারি বাসার মুশ্রিক সেও ইউজ করে সেভাবে ইউজ করে বাট ইসলাম একটা নির্দিষ্ট নিয়ম আছে কিভাবে যে কোনো বিষয়কে অ্যাপ্রোচ করতে হবে এবং সেটার প্রথম জিনিস হলো আমাদের কোরআন দেখতে হবে সন্না দেখতে হবে এবং আমাদের দেখতে হবে সালাফা সালিন ব্যাপার কিভাবে বুঝছিলাম এবং একটা এটা একটা হোলসাম মানে প্রসেস আমি জাস্ট আইসোলেশনে একটা জিনিস বিচ্ছিন্ন নিয়ে বললাম যে আচ্ছা এখানে এটা হয়তো বা হাল আল বা এরকম কিছু একটা সো আমাদের ওইভাবে আসলে দেখা উচিত যে সাহাবাতের রাজমাইন ওনাদের এই ব্যাপারে আহ পজিশন কি ছিল ইমামদের এই ব্যাপারে পজিশন কি এইভাবে আমাদের অ্যাপ্রোচ করা উচিত এটা জাস্ট এমন না যে আমি গান शब्द का <laughs> अच्छा माहब भाई आपने, आपने अच्छा, को था की, को भी की मैं कथा कबिर ना मुंत बोधा शुरू नहीं ना कि विषय ना इटा तो ख्याल नहींक्सुअलिटी पढ़ा जगह এটা নিয়ে একটা ডিবেট বা এখন আজকাল আসে এইটাকে আমাদের আসলে কোন অ্যাপ্রোচ থেকে ডিল করা উচিত যদি বলি ব্যাপারটা আসিফ যেভাবে বললো যে একটা হাদিস বা হাদিস ও কাছ থেকে নেবো বা তাফসির বা কোন তাফসিরও ফলো করব কারণ মাজার পুজারি শিয়া এরা সবাই তো কোরআন মনে করে যে ইনফ্যাক্ট আহলে কোরআন সবাই বলে আমরা কোরআনের অনুসারী এই আমাদের একটা বাংলাদেশের মিউজিশিয়ান আছে যে কি জানি বলে হায়সা গেছি কি জানি একটা যে ই করত না মিউজিক হায়দার হায়দার হোসেন উনি একবার চ্যালেঞ্জ দিয়ে বলছিল যে কোরআন থেকে যদি কেউ আমাকে দেখাতে পারে যে মিউজিক হারাম তাহলে আমি মিউজিক ছেড়ে দিবো এখন কোরআনে সুরান লুকমানে তো আয়াত ছয়তে লেখা আছে এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে কোমরা করার উদ্দেশ্যে অবান্তর কথাবার্তা সংগ্রহ করে মানে এছাড়া শেষ করেন তো এই অবান্তর কথাবার্তা আমরা জানি যে আহ পূর্ববর্তী জেনারেশন প্রথম জেনারেশন ওনারা মিউজিক মানে মিউজিক হিসেবে বুঝতেন এখন এই অবান্তর কথাবার্তা এই যারা মানে মানে অন্যভাবে ইন্টারপ্রেট করতে চায় অনেকভাবে জিনিসটা কিন্তু অটোমেটিক্যালি মানত ফার্স্ট অফ অল ওরা আসলে কোরআনকে অতটা মানে ডেলি লাইফে নিজের লাইফ মানেও না ওদের ওদের কাছ থেকে এই কথাটা শোনা আমরা কোরানে থাকি স্ট্রেট ফরওয়ার্ড যদি থাকে তখন মানবো অবান্তর হাদিস দিয়ে তারা হাদিসকে ইয়ে করে এটা ওদের ফার্স্ট দলিল আমি যেটা জানি হ্যাঁ হ্যাঁ ওখানে হাদিস বলতে আমাদের হ্যাঁ তারা এটাকে কথাটা আছে মানে তো এটা হচ্ছে পাও এটা নেওয়া যাবে না এটা একটা আরটা বিষয় আছে আমার কাছে মনে হবে এটা একটা এটা মনে হয় একটা ক্লাসিক্যাল কোন একটা ডিসকাশনের মধ্যে ছিল আর কি যে কোনো এক লোক এরকম বলছিল আপনি যেটা বললেন যে কোরন থেকে এটা হারাম তখন কিন্তু হাদিস আই থিঙ্ক আমি এটাই জানি আর কি তো আচ্ছা ধরলাম এখন একটা বিষয় ঠিক আছে কোরআন গান গান বাসনা করা হারাম এখন বিনোদনের কথা বলে বা কথা বলে তারা স্পেসিফিক কিছু জিনিসের কথা বোঝায় তারা ফর এক্সাম্পল যারা মিউজিকের কথা বোঝায় মুভির কথা বোঝায় টিভি এই ধরনের কিছু একটা মানে অ্যাকচুয়ালি বিনোদন মানে কি বিনোদন মানে হলো যে সামথিং যেটা আমাকে আনন্দ দেন তো এটা তো গান থেকে পেতে হবে বা সিনেমা দেখে দেখতে হবে এমন তো কথা নাই মানুষ অনেক অন্যান্য অনেকভাবে আনন্দ পাইতে পারে ফর আমার কাছে আমার সাথে সময়টাতে এটা আনন্দজনক লাগতে পারে আমার বন্ধুদের সময় কাটাতে আনন্দ লাগতে পারে ঘুরতে গেলে সেটা আনন্দ লাগতে পারে এখন এটা একটা ভিন্ন ডিসকাশন যে আমরা আসলে পাবো কিন্তু পয়েন্টটা হলো যে আমার ফর একটা মানুষ ইসলাম বোঝার আগে বা একটা মানুষ হয়তো বা ছিল বা সে আগে এটা নিয়ে চিন্তা করে নাই তারপর সে হঠাৎ শুনলো যে মিউজিক হারাম এই অবস্থায় আমার আসলে অ্যাপ্রোচটা কি হওয়া উচিত আমার হওয়া উচিত যে সামহাও আমি এখন ইসলামের এমন ভাবে ঢুকে দিতে পারি দেখা উচিত যে আমার আসলে কি করা উচিত এবং এমনি দেখেন মানে অনেক কিছু আছে যেটা কখনো আপনি হালাল অল্টারনেটিভ পাবেন না যেটা এন্টারটেইন ফর জিনা মাস্ট বি ভেরিটেইনিং এবং ড্রাগ ইউজ ইস ভেরি এন্টারটেইনিং মানে সাইন্টিফিক্যালি কেমিক্যালি কখনো কোনো কিছু হেরোয়েন নিউজ বা কোকেন নিউজের মতো আহ হবে না আনন্দজনক হবে না এখন আমি কি এটার একটা হালাল অল্টারনেটিভ খুলবো মানে আমাকে তো কেউ দায়িত্ব দেয় নাই যে এগুলো সব কিছুর হালাল অল্টারনেটিভ আমার লাগবে আনন্দ বা কোয়ালিটি টাইম স্পেন্ডিং এটার অন্যান্য অনেক উপায় থাকতে বাট আমি যদি এভাবেই আগে থেকে চিন্তা করি আমার সামহাও মিউজিক বা সিনেমা বা টিভি এটাকে একটা হালাল ভার্সন তৈরি করতে হবে তখন সেটা আসলে আহ অ্যাপ্রোচটাই ভুল আমি জাস্ট আমার আগের কারণটা কি হিকমাটা কি কারণ মানুষজন যখন জানে যে কারণ এটা কারণ তখন মোর কাইন্ড অফ বলা কনফিডেন্ট ফিল করে বা একটু মোর কনফিডেন্স ফিল করে তুমি কি কোন এক্সপ্লেনেশন আফার করতে পারো যে আসলে গান কেন ইসলামে হারাম বা কেন শোনা উচিত না বা শুনলে আসলে নামাজ পড়লাম একসাথে সমস্যা কি তো আমি কিন্তু একটা ফ্রেন্ডকে চিনি আমার এরকম সে এরকম বলতো যদি আমি যাই না এখন সে নামাজ পড়ে কিনা আগে পড়তো নামাজও পড়তো আবার খুব দ্রুত নামাজ পড়ে গানের হেডফোন লাগে তো যাক হ্যাঁ এখন বলো আচ্ছা মানে কোয়েশ্চেনটা কি আমি আসলে মানে বেশ কয়েকটা কোয়েশ্চেন আছে আমার হচ্ছে এটা আমাদের বলার জিনিসটা জানার সময় তারা কেন এটা হারাম করছেন আমাদের জন্য যথেষ্ট এটুক জানা যে এটা হারাম করছেন বাট আদার দেখ মানে সালাশোলা যেমন কিছু জিনিস বলছেন যেমন ছোটার লোক মানে এটা ব্যাখ্যায় সালার্থের বক্তব্য হল যে ওই একটা আছে যে এটা মানুষকে আল্লাহ ব্যাপারে গাফেল করে এটা মানুষকে আল্লার পথ থেকে উদাসীন করে এবং এটা আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে জানি এবং যে আসলে কখনো মিউজিক করছে নট জাস্ট মিউজিক লিসনার্স যারা মিউজিক কম্পোজ এটা তাদের কাছে খুব ক্লিয়ার আসলে যে এই জিনিসটা আমাদেরকে মিউজিক আসলে অন্য একটা লেভেলে কাজ করে ব্রেমের মধ্যে লেভেলে কাজ করে এবং মিউজিক আমাদেরকে লালন সঙ্গীত গায়িকা যেন তো ওনার ব্যাপারে অন্য আরেকজন বলতেছে যে উনি এই তো স্টেজে গান গাচ্ছে হঠাৎ আসারের আজান দিল তো স্টেজ থেকে চলে গিয়ে নামাজ আদায় করলো আবার এসে গান গেতে বসলো হল যে বিষয়টা আহ যিনি লালনের গান গাচ্ছেন ওনারা আসলে আগে চিন্তা করা উচিত যে উনি কি ধরনের গান গাচ্ছেন কারণ লালনের একটা আলাদা আছে এবং যারা লালনের গান গায় বা লালনের অনুসারে যায় তারা কিন্তু বলে যে আমরা আসলে মানে মুসলিমদের কালেমা বিশ্বাস করি না আমাদের কালেমা আলাদা আমরা বলি লাইল আহিল আল্লাহ লালন রাসুলাল্লাহ এই ধরনের কথা হচ্ছে বলে এবং তাদের একটা সম্পূর্ণ ডিফারেন্ট লাইফস্টাইল আছে যেটা আসলে খুবই ডিসকাসিং বেসিক্যালি তারা আহ ওপেন ম্যারেজে বিশ্বাস করে অলত যা হোক আর এর গাড়ি একটা বড় পয়েন্ট হলো আহ মেবি এই মহিলা আসলে নামাজ পড়তেছেন আল্লাহ থেকে গাইড করুক ভ্যাস্ট মেজরিটি অফ মিউজিশিয়ান যারা ওয়ার্ল্ডে আছে তাদের অবস্থাটা আসলে কিরকম তাদের লাইফস্টাইলটা আসলে কিরকম মুসলিম এবং অমুসলিম ইন জেনারেল নামাজের কথা বাদ দিই বেসিক ডিসেন্সের কথা বলি বেসিক রেসপন্সিবল হেলদি লাইফস্টাইলের কথা বলি এটা কি আসলে তাদের মতে আছে কিনা আমি একটা এক্সাম্পল দিই সেটা আমার মানে টাস লাইফ থেকে বেসিক্যালি সেগুলো যে আমি যখন আহ আমাকে এখন একটা বই দিচ্ছিল আমি যখন মিউজিক করতাম তখন বইটা ছিল টপ হান্ড্রেড কম্পোজার্স অফ দ্য ওয়ার্ল্ড বা এরকম কিছু একটা টপিক ছিল ক্লাসিক্যাল কম্পোজার্স যারা তাদের জীবনে ক্লাসিক্যাল কম্পোজার্স মানে বেশ আগের আগেকার সময়টা এখনকার মতো রক অ্যান্ড রোল হিপ হপ না সো অনেক মানুষ বলে যে এখনকার সময় মিউজিকে হয়তো এই ব্যাপারগুলো ঢুকছে মানে উচ্শৃঙ্খল জীবনযাপনের ব্যাপারটা বাট এদের ক্ষেত্রে আমি যেটা দেখলাম যে মানুষ যারা অ্যাকচুয়ালি ইন টার্মস অফ মিউজিক তারা খুবই ট্যালেন্টেড জিনিয়াস বলা যায় আহ বেইটেন মোসার ইউহান সদাসন বা এরকম মানুষজন তাদের প্রত্যেকের খুব কমন বিষয় হল এরা সবাই আহ ঈদের অথবা অথবা হার্পিস এই ধরনের রোগের মানে রোগী এইসবের কারণে অনেকে মারা গেছে অনেকে মানে খুবই খারাপ অবস্থা আছে ফিজিক্যালি তাদের মানে ফ্যামিলি লাইফ খুব একটা ভালো ছিল না এবং এরা কিন্তু অ্যারিস্ট্র ছিল কান্দির শুরুতে যে কথাটা বলতেছিল যে পরিশীলিত বা সুকুমার ভিত্তির চর্চা তো এরা খুব মানে হাই সোসাইটির এদের আনাগোনা ছিল তাদের সুকুমা হ্যাঁ তারা গেস সুকুমা ছিল বা তাদের লাইফ স্টাইলটা কি এবং এই জিনিসটা বদলে নেই আমরা যদি আরো হাজার হাজার বছর আগে ফেরত চাই ফর এক্সাম্পল গ্রিকরা গ্রিকদের প্রত্যেকটা জিনিসের জন্য একটা একটা দেবতা থাকতো মানে মুশ্রিক্পল অ্যাপোলো হলো সূর্যের দেবতা এরিস হলো যুদ্ধের দেবতা তো এদের একটা দেবতা ছিল ডায়নাইসাস এবং ডায়নাইসিস কিসের দেবতা ডায়ানাইসিস হল থিয়েটার নাটক সিনেমা আহ ওয়াইন ইনটক্সিকেশন এবং মিউজিকের দেবতা এবং জিনার দেবতা তো ইভেন মানে ফেগান মুশ্রিকরা ওই সময় থেকেই এই যে মিউজিকের সাথে এই বিষয়গুলা জড়িত বিশেষ করে মিউজিশিয়ানদের সাথে এবং আমি একটু আমার কথা বললাম অনেক লম্বা যাচ্ছে বাট আমি একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলি সেটা হল বুহারেশ্বরী একটা হাদিস আছে যেটা ইমামরা মিউজিক যে হারাম এটা প্রমাণ হিসেবে এটা তুলে ধরেন সেটা হল যে আল্লাহ বলতেছেন যে আমার উমার মধ্যে কিছু মানুষ আসবে যারা সিল্ক মিউজিক জেনা এবং ওয়াইন মানে ইন্টক্সিকেন্স মানে নেশা সৃষ্টিকারী দ্রব্য হালাল করে নেবে এবং এটা ইউজ করে ইমামরা বলেন যে এটা একটা প্রমাণ যে মিউজিক হারাম কারণ হারাম জিনিসের সাথে মিউজিকের কথা বলা হচ্ছে এবং বলা হচ্ছে হালাল করে নিবে বৈধ করে নিবে বাট আমার পয়েন্ট আসলে এটা না আমার পয়েন্টটা হল দেখেন মানে আল্লাহ কি বলতেছেন চারটা জিনিস সিল্ক জিনা মিউজিক এবং ইন্টক্সিকেন্স আর মডার্ন সময় আমরা যখন রক মিউজিকের দিকে দেখি রক মিউজিকের স্লোগানটা কি সেক্স জেনা ড্রাগস ইনটক্সিকেন্স অ্যান্ড রক অ্যান্ড মিউজিক মানে আচ্ছা তুমি যে বলো চাই সবসময় এই জিনিসপত্র গুলা অ্যাসোসিয়েটেড এবং এম্পেরিক্যাল ডেটা বাস্তবের দিকে আমরা তাকাই বাংলাদেশে দেখেন বলিউডে দেখো বা ইভেন ওয়েস্টে দেখো ইজ দ্য लि क्लसिकल स्कलारा गान गान शब्द नाम दिए रुकियात जीना जिनार दिखे आहवान कर जीना के खूब नाइसि पोचे जेमन एक कथा बोलते ওই যে ইয়ের জেমস এর একটা গান যেটা হিন্দিতে গাইছিল ওই যে চাল চলে আপনি জিনার দিকে ডাকতেছে হ্যাঁ আমার মনে করতেছে অনেক পুরান মানে ছোটকালে যখন ডিসটি সেইভাবে আসেনি মানে ফ্যামিলি সহ বসে শুনতেছি ওই যে আজ পাশা খেলবো রেছেন তো পাশা খেলার জন্য তাকে একলা পাইতে হবে কেন এটা খুব গুরুত্বপূর্ণ না এখানে ওই যে এখানে আমি একটা জোগস করি জোগস মালিকরা সিরিয়াসলি তারা কিন্তু আয়ুপার চোদ্দে মন চালে মন পাবে দেহ চলে দেহ আচ্ছা এটা তাকে জিজ্ঞেস করছে আপনি এটা কি বলতেছেন আপনি এটা তাকে সাংবাদিক কেউ বলছিল যে এই ধরনের মিনিং আপনি কি হারাম হারামতে বলেন সরি লাইক তো অস্ট্রেলি দিকে ইঙ্গিত দিচ্ছেন না না এটা স্পিরিচুয়াল বিষয়টা স্পিরিচুয়াল এটা দেহ বলতে আমরা দেহ বোঝাচ্ছি না सो so, एक्चुअलिचना जिल है कैंडा कारण जिसके डेसिकली मैं गान कन्सैंट थीम थीमानिजाम मानस के नाइस सूंदर तुले जिनार जिन जिन मानु मानसर लागे जो से आ गुने जो गान मध्य क्यों कथागलो ब्यूटीफाई कर सामने आसल आ শৈল্পিক আকারেজিং করতে হচ্ছে মানে এটা আসলে কি মানে জিনার সম্পর্ক এবং মানে এটা আসলে ওয়ার্ডের সাথেও সম্পর্কিত না মিউজিকের মানে কি শব্দ সেখানে আছে এটা আসলে ম্যাটার করতেছে না এটা হল যেটা বলো মিউজিক আসলে আমাদের ব্রেনে একটু ডিফারেন্ট ভাবে কাজ করেন এবং আমরা যদি বলিউড মিউজিক দেখি বা ওয়েস্টার্ন মিউজিক দেখি দেখেন যখন তারা দেখাচ্ছে একটা মেয়ে একটা ছেলে প্রেমে পড়তেছে তারা একটা মিউজিক চালায় বা যে কোনো ট্রান্সগ্রেসিভ কাজ করা হচ্ছে ফর এক্সাম্পল ড্রাগ ইউজ হচ্ছে বা কিছু একটা হচ্ছে তারা একটা মিউজিক এবং এটা খুব কমন একটা বিষয় এবং আপনি যদি দেখেন যে এখন থেকে ধরেন দুই বছর আগে বা এক হাজার বছর আগে ধরেন মিউজিশিয়ানদের রোলটা আসলে সমাজে কি ছিল রাজা বাচ্চা জেনারেল ধর্মীয় নেতা ব্যবসায়ী এরা বলছে সিরিয়াস বিষয়গুলো নিয়ে ডিল করত রাইট সমাজের রাষ্ট্রের যখন দেয়ার ডান তাদের কাজকর্ম শেষ এখন তাদের এন্টারটেনমেন্ট দরকার তখন তারা তিন চার ধরনের লোকদেরকে ডেকে আনত ভার রাইট মানে যারা হাসি ঠাট্টা করবে তাদের হাসাবে বাইজি এবং এটা কি আমার হবে মানে পিপল যাদেরকে আসলে মানুষের মনোরঞ্জন করা একটা অ্যামাউন্ট অফ মানি ব্যবহার এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অনেক এরকম আছে অ্যালান রুম নামে একজন মানে ফিলসফার আছে উনি একটা কথা বলছেন যে মডার্ন মিউজিক এটা আসলে মডার্ন মিউজিক না সব মিউজিক হেটে প্রয়োজন এটা লিরিকটা আসলে ম্যাটার করে না দ্য বিট দ্য এটার মানে দ্য টোনালিটিটা ইটস এবং আপনি আসলে দেখবেন অনেক ধরনের মিউজিক আছে এখন যেগুলো আসলে মানে সেখানে কোনো লিরিক নাই ডাভস্যাপ একটা আছে এরকম আরো কিছু আছে যেখানে তেমন কোনো লিরিক বাট এই কনসার্ট গুলা বা এই সাউন্ড আপনি এটা ক্লিয়ারলি বোঝা যায় শয়তান আল্লাহ তালা কোরআন শতানকে বলছিল যে তুমি যাকে পারো তাকে দিকে ডাকোলা আচ্ছা আচ্ছা তুমি যেটা বলা যে মিউজিশিয়ান তুমি তো ফর্মার মিউজিশিয়ান যদি বলি তোমার থেকে দেখো যদি বলতে আসলে মিউজিকের ইনফ্লুয়েন্সটা আসলে কেমন একটা মিউজিশিয়ান কেমন হয় বা তারা আসলে ব্যাড ইম্প্যাক্ট গুলো কোথায় তার লাইফে বা হাউ সে তার লাইফ ইয়ে করে মিউজিকের সাথে তার রিলেশনটা আসলে কোন পর্যায়ে পর্যন্ত যায় মানে ইম্প্যাক্টটা ইন জেনারেল ভালো না আমি যেটা বললাম যে এই এখন থেকে শত শত বছর আগে যারা ক্লাসিক্যাল মিউজিশিয়ান তাদের লাইফেও এটা ভালো শুনে এবং একটা কমন প্যাটার্ন তাদের ফ্যামিলি লাইফ ভালো হয় না তাদের পার্সোনাল লাইফে আমরা যে এটা এখনো সেক্স রাখসেন রকল রাইট এবং তারা প্রাউডস সবচেয়ে খারাপ জিনিস মডার্ন মিউজিকের যেটা যে তারা একটা গ্লোরিফাই করে কারণ মানুষ আর সব কিছু চেয়ে বেশি বিশেষ করে টিন তারা মানে ফিল্ম স্টারদের চাইতেও বেশি এবং একদম এখন থেকে পঞ্চাশ ষাট বছর আগে থেকে যারা পরে যারা জিমি হ্যান্ড্রিক্স এবং রিসেন্ট যারা এটা সবার কমন প্যাটার্ন এবং একটা সম্প্রত একজন অস্ট্রেলিয়ান আহ সাইকোলজি সাইক উনি একটা পরীক্ষা করছেন মানে সরি মানে জড়ি পার্কি সেখানে দেখা গেছে মিউজিশিয়ান এই ধরনের তো আমি এই বিষয়টা থেকে একটু বুঝতে চাই যে একটা মিউজিশিয়ান লিঙ্কির পার্কের মিউজিশিয়ান তো অনেক বড় Generally, তারা কিন্তু সোশ্যালি সোসাইটিতে অনেক অনেক পপুলারিটি আছে টাকা পয়সা তো আছে যেটা চায় তাদের সবাই পরামর্গ এরপরও তারা কারোর সুইসাইড বা ধরনের এর দিকে যায় মানে ড্রাগ মানে ড্রাগ সাথে একটা ফ্রাস্ট্রেশনের রিলেশন আছে রাইট কাইন্ড অফ ফ্রাস্ট্রেশনের সাথেই মানে আই থিঙ্ক ড্রাগ এবং সুইসাইড দুইটাকে আমরা ফ্রাস্ট্রেশনের সাথে রিলেট করতে পারি এই ধরনের একটা বিষয় থেকে এগুলো আসে কি মনে হয় আসলে এই লাইফ স্টাইল সবকিছু থাকার পরেও কেন আসলে সবকিছু নাই আসলে মানে ড্রাগসেন টাকা পয়সা এবং এর বড় কথা যে মানে এই যারা মানে আসলে প্লে করছে কনসার্টে বা এরকম সময় মানে একটা ট্রিমেন্ডাস মানে ইলেকট্রিফাই সত্য কথা বাট প্রবলেমটা হলো আহ মানুষ আসলে এগুলা দিয়ে দীর্ঘ সময় চলতে পারে না মানে আমি যদি এগুলা সব পাই মানে আমি আই হ্যাভ অল দ্যস আই হ্যাভ অল উইমেন আই বাট যথেষ্ট মানুষের বেঁচে থাকার জন্য যথেষ্ট মোটিভেশন জন্য যারা এই সময় এই করছে সুইসাইড করছে এরকম জায়গাটার আছে ফর অডিওস টাইভের আছে এরকম অনেকেই আছে এবং যারা অনেক ড্রাগ ইউজের কারণে মারা গেছে জিম মরিসন আছে একটা সময়ের পরে মানে মানে মানুষ আসলে নাম হয়ে যায় মানে এটা তখন আর কোনো মানে লাইফের কোনো মিনিং থাকে না মানে ডেইন অ্যান্ড ডে আউসে ড্রাগ করতেছেন এরকম লাইফ একটা মোমেন্টারি রাশ আছে একটা স্বামীর সময় যেন একটা আনন্দ আছে যেটা অলমোস্ট শারীরিক একটা আনন্দ বাট তারপরে মানে এটা একটা মানুষের জীবনটা আসলে এটা না এবং এটা সবাই বোঝে হয়তো আর্টিকুলেট করতে পারবে না সে হয়তো লিখতে পারবে না বা নিজেকেও হয়তো বা বুঝাতে পারবে না বাট ভেতরে ভেতরে সেটা রিয়েলাইজ করে যে এটা আসলে মানে আমার লাইফটা মিনিংলেস এবং এই হয় দেট ফিলি তারা খুবই বিচ্ছিন্ন থাকে মোস্ট পিপল তাদের আসলে কোনো মানে পার্সোনাল রিলেশনশিপ নিজের ফ্যামিলি সাথে এই জিনিসটা প্রতি একটা ক্রেজ কাজ করে আইমিন মিউজিশিয়ান হবে গিটারিস্ট হবে ব্যান্ড বানাবে এই ক্রেজটা কেন কাজ করে বা আসলে এটার যদি ক্রেজ কাজ করে থাকে অ্যাকচুয়ালি এটার কি আইমিন কিউর কি কারণ বিষয়টা অনেক উপস্থাপন করা হয় এবং আপনি চিন্তা করেন যে আপনি ক্যাম্পাসে গীতের বাইরেছেন হ্যাঁ মানে আপনি যত আগলেই হন এটা একটা সাইকোলজি আছে যা আসি বলো হ্যাঁ এটা অবশ্যই একটা সত্য কথা এবং মানে আহ মিউজিক মানে আমাদের ব্রেনও মিউজিক যেভাবে এফেক্ট করে মিউজিন আমাদের মিউজিক ব্রেনে ডোকোমেন রিলিজ করে ওই যেটার জন্য আমাদের আনন্দের অনুভূতি হয় সো এটা অবশ্যই আছে আর এটা আমাদের সামনে সবসময় গ্ল্যামারাইজ হিসেবে মানে গ্ল্যামার হিসেবে উপস্থাপন করা হয় গেট মানি উইমেন একটা মানুষ যার মধ্যে নৈতিকতার একটা শক্ত স্ট্যান্ডার্ড নাই একটা মূল্যবোধ শক্ত স্ট্যান্ডার্ড যাকে পরিবার সমাজ নিচ্ছে না সে এটা দেখে কি ভাববে না যেটা আমি চাই টাকা পয়সা দাড়ি বাড়ি মেয়ে সব আছে কেন চাইবো না কাজ কিছু না আমি জাস্ট গান বাজাবো ফান আপনি সকাল বারোটার সকাল না আসলে দুপুর বারোটার সময় উঠবেন আহ লাইক ড্রাগ ইউজ বাজাতে যাবেন বাজায় বাসায় আসবেন আবার ইউজ করবেন গান শুনতেছেন আড্ডা দিচ্ছেন ঘুমাইতেছেন চারটা পাঁচটার সময় আবার উঠতেছেন রিপিট মানে এটা একটা ইয়ে আছে আকর্ষণ আছে এবং অবশ্যই ওই ব্যাপারটাও আছে যে মানুষ যেটা বলে যে মিউজিশিয়ানসকে মডার্ন সময় এটা বেশি হয় তাদেরকে স্পেশাল মনে করা হয় আইসি সিং দ্যার এবং আমার সাথে যারা বাজায় তো আমি চিন্তা করি সবার ছিল যে হ্যাঁ আমরা স্পেশাল বিকজ আমরা মিউজিশিয়ান আমরা এমন কিছু করতে পারি যেটা অনুরাগ করতে পারে না তো এই জিনিসটা থাকে সমাজ উৎসাহিত অন্য অনেক হালকা জিনিসপাতির সাথে এক করে দেখানো যেমন বন্ধু বন্ধুদের সাথে থাকাটা ইটস আপ মজার একটা জিনিস আড্ডা দেওয়া খুব মজার একটা জিনিস তো এটার সাথে জুড়ে দেওয়া গান বন্ধু আড্ডা গান এখন আসে হ্যাঁ তারা তো অনেক কিছু করে আসলে মনে করো এই যে মাদকা শক্তি বিরোধী কনসার্ট মাদক বিরোধী কনসার্ট কিংবা এই ধরনের তো ভালো কাজ আইমিন এটাকে আমরা কি আসলে প্রথম হলো যে এনিবারি যে কখনো মাদকাশক্তি বিরোধী ক্যান্সার্ট কনসার্টে গেছে সে আসলে জানে ওখানে কি হয় মানে মাদকা শক্তি কনসার্টে অনেক মাদু চিজ হয় এটা বাস্তবতা দ্বিতীয়ত হল যে মিউজিয়ানদের যে লাইফ মুখে একটা কথা তোমাকে বলতেছি বাট আমি তোমাকে সম্পূর্ণ ভিন্ন একটা মেসেজ আমার মিউজিকের মধ্য দিয়ে দিচ্ছি এটা কিন্তু এটাই হচ্ছে আমি মুখের কথা বলছি মাদকা কনসার্ট বাট যে হচ্ছে ফর জেমস বা কি নাম আজম খানাউট মাদুকাসকদের হেল্প করা যে কনসার্টে বাজায় এবং যে কনসার্টে যায় সে একটা সিম্পল রিজনে সেটা হল নিজের আনন্দের জন্য এটা আমি হয়তো অন্য কোনো ভাবে এখন মাস করবো যে হ্যাঁ আমি খুব কাজ করতেছি আমি খুব মানে জনসেবা করতেছি বাট আসলে বিষয়টা হল আমার ব্যক্তিগত আহ ইউটিলিটি আমার ব্যক্তিগত আনন্দ ফর এক্সাম্পল আমাদের দেশে যখন রানা প্লাজা মানে ঘটনাটা ঘটলো সুখানাল এটা এমন একটা বিষয় যে কেউ যদি আধা ঘন্টা এটা মনোযোগ দিয়ে দেখে মানে তার এক দুই দিন মানে নর্মাল লাইফে একটু কষ্ট হবে মানে নর্মাল লাইফে মানে যেতে এই সময় এই যে প্রথম আলোচন মেরির প্রথম আল পুরস্কার ব্যয়ের কম করেছে একটা তারা এই সময় মানে লাইক মনে কোটি কোটি টাকা খরচ করে একটা অনুষ্ঠান করছে গান সবকিছু একটা পক্ষে অনেক যুক্তি দিছিল তখন ঘটনা কি ছিল ঘটনাটা ছিল বেসিক্যালি এটা যে ওদের আগে থেকে শিডিউল ছিল যে একটা নির্দিষ্ট ডেটে তাদের এই অনুষ্ঠানটা হবে বাট তা দুই তিন দিন আগে সম্ভব রানা প্রাজার ঘটনা ঘটছে এবং রানা প্রাজার ঘটনা যখন ঘটছে পুরা দেশ তখন আসলে ট্রমাটাই বাট এরা এই সময় আহ যায় আমরা এটা করবো তখন মানুষ অনেক ব্যাকলাশ হয়েছে মানুষজন লেখালেখি করছে যে এটা আসলে কেমন কথা যে মানুষজন লিটারেলি ধ্বংসস্তূপের নিচে মারা গেছে কেউ এখন বেঁচে আছে মরার জন্য অপেক্ষা করতেছে এরকম একটা অবস্থা এই অবস্থায় এটা হাউ ইজ ইস পসিবল হিউম্যানলি যে তোমরা একটা জাক জমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে নাচ গান করবা অ্যাওয়ার্ডা নিজেরা নিজের পিক চাপা এগুলো কি তখন তারা বলছে মানে কথা বলছে না আমরা কি বাথরুমে যাচ্ছি না আগে খাওয়া দাওয়া করতেছি না তো বা অন্যান্য কিন্তু এটা নিয়ে আলাদা একটা ফিলোসফি আছে হয়ে যাক্ট গোল এটা হল তাদের নিজেদেরকে গ্লোরিফাই করা সে অন্য কিছু করতে পারে না সে একটা মানে দায়িত্বশীল ফ্যামিলি চালায় না সে একটা কাজ করে না সে সমাজে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না সে বলে যে আমি যে কাজটা করছি এটা বেসিক্যালি ভাগের কাজ বাইজির কাজ তখন ছেলে পেলে যারা লক ব্যান্ড শুনছে ওই যে হেম মহারাজ ইয়ের গানটা আমি গানটা লিদিকে দিন চেক করতেছিলাম আরকি গানের লিলে এরকম যে গানটা হচ্ছে াসক বা সরকার পক্ষ যদি বলে এদেরকে আমি প্রধানমন্ত্রী কিন্তু ক্ষমতা ছেড়ে একেবারে মানুষের সাথে এক রাস্তায় নেমে হাট দেবে না আইমিন না পারছি কিনা এন্ড অফ দা ডে এটা কিন্তু কোনো টেল সামথিং কিন্তু এটা আসলে আমি দেখি না হার্টের মধ্যে আছে আমি মানে পাকিস্তানি একটা ব্যান্ড আছে খুব মানে ওটা মিউজিকের দিক দিয়ে ভালো ব্যান্ড জুনুন তো সেই ব্যান্ডের যে ভোকাল ছিল আলি আসম তো সে বলছিল যে আমরা যখন মিউজিক করতেছিলাম আমাদের একটা চিন্তা ভাবনা ছিল যে মানে আমরা কাউন্টার কালচার আমরা সোসাইটিকে চেঞ্জ করতেছি আমরা নিউ ডিরেকশন গুড ডিরেকশন এটা বাট কিছুক্ষণ পরে আমরা বুঝলাম যে মানে এটা আসলে কিছু হচ্ছে না এবং এটা আসলে বাস্তবতা সময় যখন বেসিক্যালি রক মিউজিক এক্সপ্লোর করলো হিপি জেনারেশন অল দ্যাট সময়টা वही समय ता आज हम जान भलोबा गिफ्टिस्सेस रहा बारा क्या आसने की पृथ्वी को जगह जेनोसाइड हानुस मारा म्यूजिक दिए खाना गया पृथ्वी को जगह लाइक मानव पाचा हरीप हूच गरीब मानुषे टा पैसा मानुष लाइक जरा क्षमता से नहीं जा আসলে এটা মিডিয়াতে অনেক স্ট্রংলি দেখানো হয় যেমন ছোটকালে কয়েকটা হিন্দি মুভি খেয়াল আছে আমার যে লাস্টে মানে ক্লাইম্যাক্স সিন কিছু করা না মানে ফিলেন সবাইকে বাইদে রাখছে আরকি তখন তখন নায়ক একটা গান গাইল তারপর সব সফট এই টাইপের ভাইব দেওয়া হয় আর কি যে গান সব সমস্যার সমাধান এটা কি আসলে যে মানে বাবা ছেলে সরি বাবা বাচ্চা এবং মা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তারা গান গিয়ে একজনের জন্য খুঁজে পেয়েছে আচ্ছা কাহিনী তুমি মুভি দেখছি কিনা অনেক আগে দেখছিলাম মুভিটা সাইফুদ্দিন কুতুজ রহিমা উল্লাহ যিনি হচ্ছে আইনজালুদের যুদ্ধে লাস্ট ডিফেন্স করছে এবং ঘুরে বেড়েছিল একটা করছে মানে যেটা হয় এ ধরনের লিজেন্ডারি আছে সুলতান সুলতান কুতুস ওনার নাম কি বললাম সরি সাইফুদ্দিন সাইফুদ্দিন কুতুস সরি হ্যাঁ তারপরে হচ্ছে যে টার্কিশ সুলাইমান খলিফা হ্যাঁ সুলতান সুল্লামান এই ফিগার গুলাকে কিন্তু মিশরের গান গাচ্ছে শাম থেকে বোধে চলে আসছে গার্লফ্রেন্ড এই ধরনের আচ্ছা আমি ডিফারেন্ট টপিক একটু মাহব্বাকে জিজ্ঞেস করি এবার মাহব্বা যেহেতু এর ব্যাপারটা বলতেছিলাম যে एक कथा एनी जो विभिन्न डकुमेंटारित देखा वार्शिपिंग शयानी पूजार मिजिकर खूब क्लोज एक रिलेशन आहारिट्रिक ने जो अपर आइडिया आसिफर भलो बोलते मध्य कारण जो मैडनर कथा आय मैडल कथा आज एरा आने कीटन वार्शिपार মানে সিমিলারলি যে আরো ইউএস এর কিছু মেয়ে গায়েকে আছে ক্রিস্টিনা একগুলেরা বা এরা সবাই নাকি নিজেদের ফেম ধরে রাখার জন্য বা কনসিস্টেন্ট রাখার জন্য এই ব্ল্যাক ম্যাজিক করে শয়তানের পূজা করে যারা ওভার্টলি এটা বলে যে আমাদের করি বা আমরা ব্ল্যাক ম্যাজিক বর্ষে করি অনেক বিশেষ করে মেটেল ব্র্যান্ডের মধ্যে এটা খুব বেশি ওপেনলি তারা বলে এখানে তারা ওপেনলি এটা বলে এবং তাদের গানের লিরিকে তাদের স্টেজ শোতে তাদের ভিডিওতে তারা ওপেনলি বলে খুব ফেমাস কিছু রক আছে যেমন ব্ল্যাক সাবাক অতটা না বাট এরকম আরো অনেক আছে মার্স অল এরকম অনেক আছে তারা ওপেনলি দুজন মানুষের কথা বলে যারা তাদেরকে খুব ব্যাপকভাবে ইনফ্লুয়েন্স করছে এর মধ্যে একজন হলো অ্যালিসার ক্রাউলিক এবং অন্যজন হল অ্যান্থনজাদি এবং এই দুজন হল মডার্ন দুইজন মানে মাথা এবং হ্যাঁ এবং তারা নতুনভাবে ভাবে এটা প্রমোট করছে এবং সেভেন্টিস এবং সিক্সটিজের রক মিউজিক মিউজিকের যে কালচার এটা কম থ্রিকলি অ্যালিসার উপরে বেশ অ্যালিসার ফ্রালি টিচিং এর উপরে যেমন ইভেন এখনো যেমন আমরা একটা জিনিস এখন শুনি যে রাইট ইউ ওনলি লিড ওয়ান্স তারপর আমরা শুনি যে জাস্ট ডু ইট ডু ইউ লাভ ওয়াচ ইউ ডু রাইট এগুলো এক্স্যাক্টলি অ্যালিসা কাবের কথা সে বলছে যে এভাবে একটা মানুষ গড়ে পরিণত হয় যে তুমি তোমার নিজের যেটা পছন্দ তুমি সেটাই করবা এটাই মানুষ জীবনের উদ্দেশ্য এবং অভিয়াসলি এই জিনিসটা সয়তানের খুব পছন্দের কথা তো এরকম অনেক কিছুই আছে এবং আরেকটা বিষয় হল একটা হলো ওভার্টলি মানুষ যখন মানে ওপেনলি বলতেছে আমরা সেই কিন্তু বয়সে করি হিপ হপের মধ্যেও এটা আছে আরেকটা হল আরেকটু স্যাটেল ব্যাপারটা সেটা হল ফর এক্সাম্পল সিক্সিজ বা সেভেন দিক মিউজিক্যাল লিরিক্স হয়তো হয়তো বা এই নিয়ে পিস বাচ্ছু নিয়ে বাট আপনি যদি এখনো মিউজিক দেখেন ম্যাক্সিমাম কি নিয়ে আসলে কথা বলতেছে ড্রাগ ইউজ আমার টাকা আছে জেনা গ্যাংস্টার এই ধরনের জিনিসপত্র তো ফ্রম ইসলামিক পার্সপেক্টিভ এগুলা কিন্তু সব বেসিক্যালি কি শতানি তাই না তো আমি শুনেছিলাম এই সুইডেন না ফিনল্যান্ডের একটা ব্যান্ড আছে যারা কনসার্ট করার আগে ই করে একটা ছাগল জবাই দেয় ছবাই জবাই দিয়ে রক্তটা স্টেজে ই করে ছড়াই দেয় তার উপর কনসার্ট করে সেটা এরকম এরকম আসলে আপনি অনেক ঘটনা অনেক বড় বড় কিছু মিউজিস্ট এরকম কিছু তারা নিজেরা স্বীকার করছে আমি সেখানে আসলে কত গেলেবেন ফর এক্সাম্পল বব জিবেন একটা মডার্ন রিদম অ্যান্ড ব্লুজ মিউজিকের যিনি সবচেয়ে আহ বড় যে মিউজিশিয়ান ছিল রবার্ট জনসন তার ব্যাপারে একটা কথা প্রচলিত আছে সে নিজে এটা বলছে সে প্রথমে তেমন কিছু বাজাতে পারত না তারপর সে বের হয়ে গেছে তারপর সে একটা জায়গায় গেছে একটা ক্রস রোড আহ ওইখানে সে দেবিলের সাথে দেখা হয়েছে তার নিজের বক্তব্যটা এবং দেবিল তাকে ফ্লা দিছে মিউজিক বাজানোর মানে খুব ভালো মিউজিশিয়ান হওয়ার এবং যারা তাকে আগে চিনত তারা বলতেছিল যে সে যখন বাজে তো আমরা শুনতে পারতাম না তো বাজে বাট সে ছয় মাস পর ফেরত আসছে এবং সে যা বাঁধাচ্ছে আমা বিশ্বাস করতে পারছেন এটা সম্ভব তো আহ এটা হল যে ক্রস রোডসের স্টোরিটা তো বব ছিলেন তাকে মিনিটস একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এতদিন ধরে মিউজিক করতেছেন অলমোস্ট সম্ভবত ষাট বছর এখন এটা এখনো কেন করতেছেন তখন বলছে মানে এটা হল যে আমার আহ চুক্তিরাংশ আপনারা একটা দেখতে পেন ইউটিউবে আছে সে বলছে আমার বলছে এটা কিসের চুক্তি কাশায় চুক্তি বলছে মানে শুধু আসে বলছে বলতো মারা গেছে কিছুদিন আগে সেই আচ্ছা আমি এখন খবর দেখি না মারা গেছে কিনা না সরি সরি সরি সরি হ্যাঁ হ্যাঁ তুমি ভুলো ঠিক করছো নোবেল প্রাইজ পাইছে এবং অনেক অনেক ক্রিটিসিজম হয়েছিল কারণ তার মানে আসলে কোয়েশনটা আসছিল এটা যে সাহিত্য নোবেল প্রাইসে মানে নোবেলের সাথে শান্তির একটা সম্পর্ক আছে না আই মানে মানুষের উপকারে আসবে এ কোনো কিছু নতুন প্রশ্নটা আসছিল এটা যে একটা লিরিক জন্য আসলে কি শান্তি আসছে মানুষের সোসাইটি তুমি সেই কথাটা একটুকে বললা যে আসলে বাবলি যে গান এটা নিয়ে ছিল এটাই যে যে গান লিখছে গান লিখে কি লাভ হয়েছে যে আমেরিকান ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং পোয়েট্রির ক্ষেত্রে নতুন একটা দিগন্তের সূচনা করছে এরকম কথা যাই হোক তো নিজে বলতো যে সে এরকম ক্রস রোডে গেছিল সে বলতো এবং সেক্ট ডকুমেন্ট সেটা বলছে এবং সে এবং এরকম মিউজিশিয়ানদের মধ্যে অনেক অনেক তারা বলে যে আমরা যখন বাদ আমরা জানি না যে আমরা আসলে কি আমি শিওর নাম এটা কিভাবে জিম জিমে হেনরিক্স কার্লো সানা কার্লোসান্টেনার একটা খুব মানে সে খুব অনেক বয়টা গিটারিস তার একটা অ্যালবাম আছে শুনে বাংলাদেশে তারা সবাই শোনার কথা এই অ্যালবামটা আমি মেডিটেট করতাম অ্যান্ড স্পিরিটস আমাকে বলতো যে তোমার জন্য আলাদা একটা মিশন আছে এরকম অনেক অনেক ঘটনা আছে সো একটা হল যে এটা মানুষের ইচ্ছা যে সে আসলে বিশ্বাস করবে কি করবে না যে এরা আসলেই সেইটাইনি কোনো এজেন্টা নিয়ে কাজ করতেছে কিনা তবে এটা বাস্তবতা যে তাদের অনেকেই নিজেরা স্বীকার করে যে হ্যাঁ আমরা অকাল প্র্যাকটিসেস যেগুলো ব্ল্যাক ম্যাজিক কাবালা আমরা বিশ্বাস করি দুই নম্বর বিষয়টা এটা কোয়াইট ক্লিয়ার এবং এটা প্রমাণিত যে তারা যে আইডিওলজিটা করে এটা টু মানে টি এটা এই মডার্ন যায় সো এবং তিন নাম্বার পয়েন্টটা ইসলামিক পার্সপেক্টিভ থেকে আমরা যখন দেখি তখন আমরা দেখি তারা যেগুলো প্রমোট করতেছে যে ভিডিও আসলে ছাড়া বলা কিছু নাই আপনি যদি আপনারা আসলে কেউ পারবেন না মানে একটা মানুষ যে প্র্যাকটিসিং তার পক্ষে আসলে সহ্য সম্ভব না যদি গত পাঁচ বছরের আহ টপচার অথবা হলিউড টপচার্ট সরি মানে ইংলিশ মিউজিকের একদম মানে টপ গানগুলোর ভিডিও যদি দেখার চেষ্টা করেন আপনি বুঝতে পারবেন যে এটা আসলে জিনিসটা কি এবং মাথায় রাখবেন যে এই বিষয়গুলা এটার সবচেয়ে বড় কনজিউমার ক্লাস কোনটা ইসলামিক থেকে এটা পিওরলি সেটা ওই অর্থে যেটা মানুষকে জাহার দিকে ডাকতেছে হারামের দিকে দিকে রাখতেছে আচ্ছা আমি লাস্ট আর দুটা টপিক্লা আজকের প্রস্তুতি শেষ করব তুমি যেটা বলো লাস্টের কথাটা যে মানুষকে হারামের দিকে দিকে ডাকতেছে তুমি তাদেরকে কি বলবা যারা বলে যে হ্যাঁ আমি শুনি কি হয়েছে আমাকে তো এটা আসলে টাচ করে না আমি তো প্র্যাকটিস করি না আমি তো আসলে খারাপ কাজ করতেছি না বা আমার কোনো শুনে ভালো লাগতেছে আমি তো এটার মধ্যে যাচ্ছি না আচ্ছা আমি তাকে মানে সহজ অ্যান্সার তোলে আমি তাকে বলবো আপনি তাহলে যেহেতু এটা একটা বড় দিক দিন না আপনি তাহলে তিন মাস বা মাস না শুনে থাকেন আপনি দেখেন যে আপনার নিজের মধ্যে কোনো পরিবর্তন আসতেছে কিনা এটা হল মানে সিম্পল অ্যান্সার এবং আমার মধ্যে উই জিনিসটা সবচেয়ে বেস্ট যেটা ইনি মাসুর রহত বলছেন যে মিউজিক এবং পুরাণ অ্যাকচুয়ালি হার্টের মধ্যে একসাথে থাকে না ইনি আরেকটা কথা বলছেন সেটা যে মিউজিক নিফাক মনের মধ্যে বাড়ায় যেভাবে পানি একটা চারা গাছে গ্রো ইহুতে আমি রহিম আল্লাহ যে মিউজিক অন্তরের মত এবং এগুলো সত্য আমি একেবারে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছে এগুলো আসলে সত্য কথা একই সাথে আমি যদি করি আর আমি যদি ইসলামের কথা বলছে হ্যাঁ সে অসুবিধা নেই না শেষ বললেন যে এই ইনফ্লুয়েন্সটা এতই মানে সিভিয়ার যে মানুষ আসলে মৃত্যুর সময় কি চায় তার কালেমা বা এগুলি তার ডেথ বেডে সে এই কোরআন বা এগুলির দুয়ার বদলে বলছে যে ওই গান ছাড়তে মানুষ মানুষ আমরা মানে শেষ পর্যন্ত কি চাই এটা কুলসুমের দিয়েছেন আপনি আপনি ওই যে আমি শুনতেছিলাম একদিনে পেশেন্ট মারা যাচ্ছে ৪০ টু কেস প্রত্যেকে এই যে কালে বা পড়তে বলছে কালা পড়তে পারতেছে না বা কালো বা পড়তে চাচ্ছে না বা তার মিথিশ শুনতে চাচ্ছে অনলি ফোর টু এইট পিপল যারা মনে হয় প্রপারলি কালেমা করে মারা গেছে সো উনি একটা কথা বলছেন খুব চমৎকার লাগছে আমার কাছে যে তুমি তুমি কিভাবে শেয়ার হচ্ছো যে তুমি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আসলে তুমি আহ কালেমে পড়তে পারবা মৃত্যুর আগ মুহূর্তে তুমি মনে করতেছো প্রত্যেকে এটা একটা ডিসেপশন আমার আই যে প্রত্যেকে মনে কর আমি তো সেফ আসলে কেউ সেফ না মিউজিকের যে ইনফ্লুয়েন্সটা এটা লাস্ট পয়েন্ট মানে আমি কেভাবে মারা যাবে আমি কিন্তু জানি না প্রত্যেকে মনে কর এটা একটা সম্ভব সবার সমস্যা হচ্ছে আমি আমি বোধহয় বেঁচে গেছি আমাকে তো কোনো সমস্যা হবে না আমি তো বেঁচে যাবো আমি তো এগুলো থেকে দূরেই থাকবো আমি তো খুব একটা ইনভলভ না মিউজিক শুনি আমার খুব একটা ই হয় না সেটা মাঝে মাঝে আমি ব্ল্যাকমেল করার জন্য বলি যে আসলে যারা লেজেন্ড মানে গুরু জিমি পেজ যেরকম হ্যাঁ তুমি কি চাও আসলে তুমি হাস্য মানে হাসর ময়দানে জিমি পেজের সাথে থাকবে বা ম্যাকে দেখছেন অথবা ম্যাডামের সাথে তখন কিন্তু আসলে ঠিকই বলবে সাথে থাকতে চাই না মানে মানুষ ফিতর ভাবে ঠিকই জানে যে এই জিনিসটা রং ইন কিন্তু গ্রহণ করতে চাই না ব্যাপারটা করতে চাই না যে আসলে যে মুসলিমরা ইন জেনারেল আসলে ভিতরে ভিতরে জানে যে গান বিষয় মিউজিক বিষয়টা আসলে হারাপ হ্যাঁ সবাই ভিতরে ভিতরে যেটা যখন ইভেন আমি যদি তর্কের খাতিরে ধরেও নেই যে মিউজিকের ব্যাপারে একটা ইখতিলাফ আছে হারাম বা হালাল হওয়া এটা তো সবাই স্বীকার করবে যে এটা স্ট্রঙ্গার ওপিনিয়ন ব্যাস্ট মেজরিটি অফ অলেমা এবং সালাফরা এটাই বলছেন যে এটা হারাম রাইট তো নিশ্চয়ই এটাই উত্তমটা হব সেটা মানে জাস্ট ম্যাথমেটিক্যালিটা এটাই উত্তম তো আপনি যদি দ্বারা খুব বেশি প্রভাবিত না হন এটা যদি খুব বেশি ইম্পর্টেন্ট না হয় তাহলে আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য যেটা উত্তম সেটা কেন করতেছেন রাইট সংশয়পূর্ণ জিনিস থেকে বেঁচে থাকেন আপনি উত্তম জিনিসটা কন সমস্যাকে সে যে এটা করতে পারতেছে না সে যে এটা করতে না এটাই প্রমাণ যে মেয়ে একটা বড় হোল্ড আছে এখানে সবচেয়ে বড় প্রমাণ আসলে একটা বড় আচ্ছা আচ্ছা লাস্ট আহ একটা ইস্যুটা কাজ করে আহ আমরা যারা প্র্যাকটিস করা শুরু করছি আসার পর তখন হ্যাঁ এখন ছেড়ে দেওয়ার পরটাকে শূন্যতা কাজ করে হ্যাঁ যে আসলে কি জানি এটা নাই এখন এইটা আসলে কিভাবে ডিল করা উচিত আইমিনট অফ এন্টারটেনমেন্ট ছিল এটা একটা লাইফের একটা পার্টে ওটা এখন যদি চলে যায় তখন আসলে আমাদের কিভাবে এই জায়গাটা এই যে আমি তুমি ভাই বোনদেরকে যারাগল করতেছে বিষয়টা নিয়ে আর কি আচ্ছা এটা বেসিক্যালি প্রত্যেকটা পার্সনের জন্য প্রসেসটা এতটা হবে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে সেটা যে এটা একটা স্ট্রাগল রাইট মানে একটা স্ট্রাগল এবং স্ট্রাগলে আমাদের একটা প্রতিপক্ষ আছে দুটা প্রতিপক্ষ আসলে আছে একটা হল আমাদের দুই নাম্বারটা হল ইবলিস এবং ইবলিস ইজ স্মার্ট এবং তার অনেক বেশি আমাদের সবার কালেক্টিভ এক্সপিরিয়েন্সের চেয়ে তার এক্সপিরিয়েন্স বেশি এবং সে জানে আমাদের দুর্বলতা কি কি এবং ইবলিসের একটা মানে টেকনিক হল সে কখনো ডিরেক্টলি জিনিসটা অ্যাপ্রোচ করেন সে আস্তে আস্তে জিনিসটা নিয়ে তো এই কারণে প্রত্যেক প্রাণশানের জন্য ব্যাপারটা ডিফারেন্টলি কাজ করে একটা মানুষ যদি হঠাৎ করে মিউজিক শোনা বন্ধ করে দিল সে হয়তো বা ইসলামিক শুনতে পারে যেটা যেখানে কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করা হচ্ছে না বাট এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এটা কি আমাকে মানে আমি কিটা এস্কেট করবো কিনা লাইক আমি প্রথমে শুনলাম তারপরে আরো শুনলাম তারপর একটু ইনস্ট্রুমেন্ট ওনার নাচিত শুনলাম আস্তে আস্তে গানে চলে গেলাম এটা হবে কিনা কারণ এটা একটা রিয়েল পসিবিলিটি এটা হয় আমি নিজে দেখছি এটা হয় খুব বেশি হয় অ্যাকচুয়ালি তো এই কারণে প্রত্যেক মানুষ আসলে একটু বসে আহ প্রথমত আল্লাহ সুমতলার কাছে দোয়া করতে হবে আল্লাহ এটা ইজি করে দেন এবং আল্লাহ এটা ইজি করে দেন আলহামদুলিল্লাহ এর চাই তো অনেক মানে যেগুলো ফিজিক্যাল এবং মেন্টালি অনেক বেশি পাওয়ারফুল অ্যাডিকশন ড্রাগ অ্যাডিকশন এগুলো আল্লাহ মানুষকে ইজি করে দেন আর মিউজিক এতটা পাওয়ারফুল না স্টিল এটা পাওয়ারফুল তো আল্লাহ সুমতার কাছে দোয়া করতে হবে নিজের চেষ্টা করতে হবে এবং নিজের দুর্বলতা সম্পর্কে একটা ধারণা থাকতে হবে ফর এক্সাম্পল একটা মাসের জন্য হয়তো সে নাচির শোনা তার জন্য ওই জায়গাতেই থাকবে হ্যাঁ সেদিনে একটা নাসির শুনে হয়তো কথা কথা এবং সে এটা বেশি করে না কিন্তু আরেকটা মাসের ক্ষেত্রে হয়তো আস্তে আস্তে আস্তে বাড়তে থাকবেন তো এই নিজেকে চেক করতে হবে এবং ইন জেনারেল আমাদের এটা মাথায় রাখতে হবে যে আসলে আমরা মিউজিক না শোনা বা জিনা না করা বা অন্য যে কোনো কিছু এটা আসলে আমরা কেন করতেছি এটা আমরা করছি আল্লাহ সে জন্য আর এটা আমরা করছি আখিরাতের জন্য সব করতে হবে এটাই বেসিক্যালি এখানে কোনো ইজি ওয়ে নাই বাট আন্তরিক ওয়ে আছে এবং নিউজেকে বেসিক্যালি কোরআনের সাথে একটা সম্পর্ক করতে হবে কারণ আসলে কোরআন এবং মিউজিক একসাথে অন্তরে থাকবে না তো অন্তরটা কোরআন দিয়ে যদি ফিল করার চেষ্টা করা যায় ইনশাআল্লাহ তাহলে ইনশাআল্লাহ এই সমস্ত থেকে বের হওয়া অনেক ইজি হবে পরে যখন বিষয়টা রিয়েলাইজ করলেন যে জিনিসগুলো হারাম তো তিনি হাজে গিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ আমাকে মিউজিক ছেড়ে দেওয়ার তোফিক দাও তো পরে ওনাকে আর মিউজিক ছাড়া লাগে নাই মিউজিক আল্লাহর ইচ্ছায় ওনাকে ছেড়ে চলে গেছে ছিল বিশাল আমার ক্ষেত্রে হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে আর কেন জানি পরে নতুন হার্ড ডিস্ক কিনা আবার সমস্ত কেন আনবো হয়নি আমি বুঝতে পারছি হারাম আর আল্লাহ সহজ করে দিছে আসিফ যেটা বলল যে ব্যাপার গুলো আসলে আহ মানে ওয়ান অফ না মানে একদিন আমি করলাম এরকমটা এটা গধুর মতো মানে আমাদের প্রত্যেকদিন নামাজ গদর করতে হয় এটা বারবার করতে হবে প্রত্যেকদিন চেক করতে হবে এবং মানে বনিয়া আজমের অন্তর সমূহ আল্লাহ সুমাতার দুই আমাদের মধ্যে রেখে তো আল্লাহ সুন্দর তাল্লাহ চাইলে আন্তরিক হতে যেটা একটা আসলে সমস্যা আমাদের সবার যেটা সমস্যা সেটা আমরা আসলে আন্তরিক কিনা মানে আমি আসলেই চেষ্টা করতেছি কিনা আমরা যদি একটু একটু চেষ্টা করি আল্লাহ অনেক সহজ করবেন কিন্তু ফার্স্ট স্টেপটা আমাদের নিতে হবে অনেস্টলি নিতে হবে কারণ আল্লাহ ট্রিক করার কোনো ওয়ে নেই তো আমি অন্তরে একটা কিছু রাখলাম আর বাইরে কিছু এভাবে হবে তো আমি যদি অনেস্টলি চেষ্টা করি ইনশাআল্লাহ তালা আল্লাহ সুন্দর অবশ্যই ইজি করে সামনে জিজ্ঞেস করে ফেলটা আপনার ব্যাপারে অভিযোগ আর কি পপুলার মিথছে যে আপনি খুব রাগি আক্রমণাত্মক মানুষ যখন দেখা হয়েছে উনি ওকে বলে যে ভাই আপনার লেখাপড়ে আমি ভাবছিলাম যে আপনি খুব রাসভারী মানুষ আপনি তো আসলে এরকম না আলহামদুলিল্লাহ বাট রাস কি আমি আসলে জানি না আচ্ছা আর সেকেন্ডটা হলো আমার ওয়াইফের টেস্টেমেনি তো এটা অতটুক সিরিয়াস বা বেশি বাট আমি মার মুখী না মানে মারমুখী বা এরকম কিছু না আর আক্রমণাত্মক কিনা এটা আসলে এটা তো আসলে মানে রিয়েলেটিভ একটা ইস্যু আপেক্ষিক ट हम्लिब्ल्यू डब्ल्यू डट दि मुस्लिम ग्लस डट कम वेबसाइटन आरोप लाइव इनशालाज हम डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट फेसबुक डट कम स्लैश দি মুসলিম গ্লাস The listener, ভাই এবং বোন যারা আছেন তারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে একটি থাকুন Inshallah, আহ ইনশাআল্লাহ আবার দেখা হবে নেক্সট পাবে আসসালাম আলাইকুম